ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন বাড়িরার স্বামী কালো গোলাম ছিল তাকে মুগিস নামে ডাকা হতো সে অমুক গোত্রের গোলাম ছিল আমি যেন এখনও দেখছি যে সে মদিনার অলিতে গলিতে বাড়িরার পিছিয়ে পিছিয়ে ঘুরছে